বিসমিল্লাহ আর কামেল দিন পালন করা দুনিয়ার মধ্যে ততদিন সম্ভব না দিন পর্যন্ত বাতেল শক্তিশালী আছে আল্লাপাকের মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে কামেল দিন পালনই জানা আছে একটা বিষয়ে শুধু আমলগত ভাবে কি রাখছেন অন্যান্য মুসলমানদের সাথে পার্থক্য রাখছে এটা আল্লাহ নাজ করে কামিল দিনের ভিতর প্রবাস করার জন্য নির্দেশ হয়। এর অর্থ হলো এতটুকু মনে করি না ওই আমার নাম এটাকে খাবো না এটাকে অপূর্ণ তার পরিপন্থী পাকা খাইতে পারছেন আর কামেল দিনের জন্য অপরিহার্য হল দিনটা বিজয়ী হওয়া শেষ না হবে আর দিন পরিপূর্ণ না হবে পরিপূর্ণ দিন আসা এটা আল্লাহ রব আলিনের পক্ষ থেকে সাফ একেবারে খাফ আলফাজ এর দ্বারা ঘোষণা যেটা হবে কিতালের দ্বারা রসদামের জীবনের মধ্যে যদি আমরা দেখি এটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় মক্কায় রসদ বছর মেহনত করছেন রসোল রসুল তারা কিন্তু তাদের এই মেহনতের এর পরেও শুধু মক্কার একটা শহর এখানের মধ্যে পরিপূর্ণ দিন আসেনি জেন আল্লাহ রব আলমী একেবারে স্পষ্ট ভাবে সূর্যের মতো পরিষ্কার করে দিয়েছেন উপায় নেই দিন আনন্দ এমনকি রসোল এবং সাবে কোন লবর মিনাল মহাজিরও যদি হয় তাদের জন্য এটাই দেখো ব্যবস্থা তেরো বছরের মেহনতার পরে আলাই কালিমাতুল্লাহ দিনের গালবাই। দিন প্রতিষ্ঠার ফিটনা নির্মূলের যে ফল এটার অবস্থা এই পরবর্তী দশ বছরে রিজবানুল্লাহ আলিমাজীন যারা রসুল সাল আলী ইসলামের যথাযথ কি ছিলেন আদর্শের অনুসারে ছিলেন এবং রসুলের শিক্ষাটাকে সঠিকভাবে তারা বুঝছেন এবং আমল করছেন এদের ব্যাপারে কোন মুসলমান দিমত পোষণ করতে না। তারা রসদ ইসলামের এই আমলটাকে শেষ দশ বছরের যে আমলটাকে রসদ বাস্তবায়ন করে গেছেন এটাকেই ধরছেন আর এটা নিয়েই ছাড়া পৃথিবীতে সরে পড়ছেন যার ফলে দেখা গেছে মহাবিয়ার জ্লাহানোর সময়ে ইসলামী রাষ্ট্রের পরিধি হইল চৌষট্টি লক্ষ ছষট্টি হাজার বরগোনা জাহিরি নতিজা এত বিশাল আকারে আসছে শেষ জমানায় যখন নাকি একেবারে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে পৃথিবীর যত বড় ফিটনাস এর মধ্যে সবচেয়ে বড় ফিটনাস হলো দার্জালের ফিটনাস যার কারণে নুহ আলিহ ইসালাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার উন্মুক্ত দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গেছে অথচ এটা তা কৈনি বিষয় যে আসবে সে ক্রিয়ামতের পূর্বে নহাল সময় তার ব্যাপারে সতর্ক করা এই জন্যই হবে যে উনি এসে বিরোধীদের সাথে পেতাল ই পরিচালনা করবেন এবং ওনার মাধ্যমে জাহিরি বাবাহ কি আসবে একটা সন্তোষজনক ফল এবং ফসল হাতে আসবে এই সমস্ত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 প্রতিষ্ঠা, আমলি ময়দানে নিয়ে আসার সুরক্ষা কি এটা নাস। বলছেন উমির তোয়ান আমার মির দা হয়েছে কেতাল করার জন্য আর বাস্তব এটাই যেখানে যেমন বছরে একটা শহর ইসলামের বছর পর্যন্ত যে লোকগুলো মুসলমান হওয়ার ছিল আবু জাহেদুল খাতাম আল্লাহ কোনো দিন ওরা আসবে না ইসলামের ভিতরে কিন্তু যেগুলি আসার ছিল তারাও তেরো বছরে আসেনি কিন্তু যখন বিজয় হয়ে গেছে ওরা আইতান্না সৈলনা দলে দলে মানুষ ইসলামের ভিতরে চলে আসছে সারা পৃথিবীতে তারা জান্নাতের পথের দিকে রওনা হওয়ার জন্য ব্যবস্থাটা কি ব্যবস্থাটা এত জরুরি জিনিস যেটা এই জরুরি বিষয়টাকে আল্লাহ রবাহ আলমী অস্পষ্ট রাখবেন এটা হতেই পারে না আর দিন প্রতিষ্ঠা করা সুরত করা। এটা আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে রসেন কি দিয়া এটা বাস্তবায়ন করে দেওয়া হয়েছে নামাজ এবাদত নামাজের কাইফিয়ত হাইয় এটাও মতো শুধু শাব্দিক ভাবে আকবর যেমন পাকিস্তানের একটা গ্রুপ আছে জিক্রি ওরা পাঁচ রক্ত কি করে জিক্রি করে এ এই আত্মের সাথে নাম পারেনা নামাজি জিক্রি গ্রুপ নামাজের অর্থ দোয়া কেউ যদি শুধু সময় মতো দোয়া করে যায় ইয়া অবলম্বন না করে এটা হবে না যত মনোযোগের সাথে কান্নার ঢেও আল্লাহযোগ্যতা গ্রহণযোগ্যতা পাবে না নামাজের বিকল্প সেটা হবে না যতই আবেগ সেখানে কাজ দিন বিজয় করার জন্য দুনিয়ার এই ফিটনা নির্মূলের জন্য আল্লাহ তালা স্পষ্ট খাস শব্দে বলে দিছেন যে তোমাদের জন্য কেতাল অপরিহার্য দেখা গেছে রসসমের পরবর্তী আয়াত যখন নাজের হয়ে গেছে সবার কথা জানলা জানলো জাগাই জাগাই মানুষের কি আমার পর্যন্ত এই বিষয়টা রসম রেখে গেছেন স্বাভাবিকের জীবনে যে আবহাওয়া সময় রস্তাকালের পরে এমন একটা পরিস্থিতি আসছে যখন শুধু মক্কা আর বাহারাইন তিনটা শহরের মধ্যে শুধু কি হয় নামাজ হয় প্রকাশ্যে আরো মর্তা ফিটনা কত প্রচন্ড হয়েছে মোকাবেলায় বিভিন্ন পথ ধরনের নেই কিছু ভণ্ড রোগের কিছু পূর্বের জাহিরি দিনে ফিরে যাওয়ার ফিতনা। কিছু জাতাত অস্বীকার করার ফিটনা এই সবগুলো ফিতনার বিপরীতে আবহ কার্সিদ্দিক রাজার ধরছেন আমাদের কেতাল করতে বলেছে ওরা শুধু লাইন হেন না পারে না আকাল রবি হাতানা বালা ল এবং অন্য নয় সব ইসলাম অনুযায়ী করে আবহ করে বলছেন অবশ্যই আমি ইসলামের একটা বিষয় অমান্য করার দ্বারা সারা পৃথিবীর সবগুলো অমুসলিম ইসলাম গ্রহণ করে ফেলবে যদি চুল পরিমাণ ইসলামের একটা কোনো বিষয় কি দিয়ে হয় সার দেওয়া হয় তুই এই অধিকার কারো আছে যে সবাই মুসলমান মনে হয় ইসলামের সব হুকুম তার আদায় করবে একটা বিষয়ের মধ্যে প্রতিষ্ঠিত এইভাবে সারা পৃথিবীর মানুষ বানাই ফেলি তাহলে কি দিনের কোন উপকার আমার দ্বারা হলো আল্লাহর কাছে ঘোষণা দিয়ে দেওয়ার পরে এখন এখানের মধ্যে কিছু কাটসাট করা কিছু বাদ দেওয়া যেকোনো অবস্থায় দোহাই দিয়া এটার অবকাশ এখন আর কেউ যদি এখন বলে যে মক্কার জিন্দগিতে সুদ হালাল ছিল সে সময় অর্থনৈতিক দুরবস্থা ছিল কেউ সহমর্মিতা করে না পড়ছে যে যুদ্ধের মাঠে প্রচন্ড কৃষ্ণ সময় মৃত্যুর মুহূর্তে পানি আরে জমিয়ে দেয় বকরির মাথা আসে মেহমানের জন্য বাতি নিবে মেহমানের খাবার খাওয়াইয়া দেয় সিরুন আডাংসিম লাখানা ভিম হাসা হাসা এ দৃষ্টিগত হয়ে গেছে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 সেই দেশের সাধারণ নাগরিকরা একেবারে ঋণ দিতে ভয় হবে কেন কারণ সেনা দিতে পারলো সরকার আমরা দিবে না ওই পরিবেশ যখন হয়েছে আল্লাহ সুদ হারাম করে দিচ্ছি কারণ সেখানে সুদ খাওয়ার কিনে কোন প্রয়োজন নাই এখন যদি এই পরিবেশ শুদ্ধ দোহাই দিয়া বর্তমানের সাথে সেদারে মিলে আর বলে যে এখন ওই মদিনার ওই পরিবেশ আর নেই কেউই কাউকে ঋণ দেয় না বরং উল্টা পেটের মধ্যে চুরি ঢোকায় আরেক পয়সা নিয়ে যায় এখন বাধ্য হয়ে আমি সুদ গ্রহণ করতেছি এদের কি অবকাশ দেওয়া যাবে বিলকুল না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 যে আল্লাহ রসুল কে মুখাত করা হয়েছে যাদের মাল নিয়ে তাদের দিল পরি আমরা এবং যা দিল হুম বিল্লতি উদাহিনা এই আয়াতের উপর সাহবা যে সমস্ত জামাত পাঠান এই আয়াতের বিরুদ্ধে তারা তেলা দিতেছিলেন এই আয়াত সবাই ভুলে গেছেন সে সময় এ তো পুরন এখন পতিত হয়তো ইপর ধরণ নেই ইতি দাদ পূর্ণ দিন সার দর্তাদ দিনের অংশ বিশেষ সার দর্তাদ এই যে একটা দাদদা কোন যে হয়েছে আল্লাপাকে নাজেল করা বিষয় রে যারা মানে না পছন্দ করে না তাদের সামনে এই লোকগুলি গিয়ে কি বলে সানতিম কিছু বিষয় আমরা তোমাদের অনুসরণ করব। কিছু বিষয়ে যদি আল্লাহর নাজল করা যারা মানে না ওদের অনুসরণ করা হয় খালি তাহলে আল্লাহ নাজল করা যারা মানে না এদের অনুসরণ না এদের সহায়তা যদি করা হয় শরীয়তের বিরুদ্ধে এবং শরীরের প্রতিষ্ঠা কামনাকারীদের বিরুদ্ধে এদেরকে যদি সাহায্য করা হয় তাহলে সে কোন প্রকারের একতাদের শিকার হয়ে যায় সেই অবস্থায় করণীয় কি ওদেরকে বোঝানো কুকুর কামরাইতে আসতেছে এখন করণীয় কি তারা বোঝানো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 হাত্তা কুমার বাস্তবায়ন করবে আগে হবে কুহিনী ফাইসালা যে ওরা কিতাল কোনদিন তারা ক্ষমতা দেবে না আর আমাদের উপর তার হুকুম হইলো যে ওদের বিরুদ্ধে তোমরা কেতাল করো কিলু হুম ইউ তোমাদের হাত দিয়ে আল্লাহ তারা ওদেরকে আজার দেবে এখন উরা তো আমরা তাহলে আমাদের হেফাজত কিভাবে হবে দফা না থাকলে মসজিদ এটাও রক্ষা না যেখানে আল্লাহর নাম বেশি বুঝি নেওয়া হয়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 আমাদের হালতটা হয়ে গেছে ওদেরকে মান্যতার মাধ্যমে আল্লাহর গুলি করে যাচ্ছি সব নবীর কাছে আল্লাপের নির্দেশে বর্জন করার দ্বারা আল্লাহরটাকে আদায় করা হচ্ছে আমাদের এটা সারা স্বাধীনভাবে মসজিদ এ মধ্যে আল্লাহ পাকের কথাটা বলা যায় না যায় এটা কি মসজিদ রইল আর দিন এটা দিন না যোদ্দুর সুবিধা পেলে মদ্দুর পালন করলাম আর যোদ্দুর ব্যাপারে ধাক্কা আসলে বাদ দিয়ে দিলাম ইহু দিদির ছিল সুবিধা প্রকাশ করতো আর সুবিধা টুকু প্রকাশ করতাম তুই আলু না তিস বিভিন্ন রাসায়ন টুকরা টুকরা না হুলনা স্কুল কিতাবা ইয়াল আনুহমুল্লাহ আনু হোমুল্লা গোপন করা কি সবটা গোপন করার লাগে আমি যে হালত ধরে আছি আমার সাধারণত অনুসারী সাধারণ জনগণ এরা তো মনে করে তাদের জরুরি জিনিস আমি সব মিলিয়ে তার রোগী আমার কাছে মারাত্মক এর দ্বারা কি তার এই বিষয়টা তার কাছে গোপন করা হলোনা না গোপন করার গুণটা যারা জানে তাদের দ্বারাই হয় যারা জানে না এদের দ্বারা হয়ই না কত বড় মারাত্মক দমকি দিছে ইয়াল্লাহমুল্লাহন কি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 আমি জরুরি বিষয়টা না বললে জরুরি বিষয়টাকে যখন তাকে বলতেছি তখন সে কি ভাববে যে আরো জরুরি বিষয় আমার জন্য রয়ে গেছে তাহলে আমি তারা ফেলে দিলাম না তার বিশাল সময়ের জন্য অস্পষ্টতার পেরে গেল না উন্নয়নের অবস্থাটা আমার দ্বারা সৃষ্টি হলো না কৌশল বিভিন্ন ভয় বিভিন্ন কিছু চিন্তা করে তার কাছে প্রকাশ করতেছি না সে জানবে কিভাবে যে এখানে আরো কিছু রয়ে গেছে আমি মানুষ এই একটা কিছু মধ্যে এই অন্ধকার অবস্থার মধ্যে রয়ে গেছে যার কারণে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 ইসলামের পক্ষে যারা তাদেরকে না এখন আমিও যখন মোট লোকান বলি যে আমি আমরা সন্ত্রাসের সাথে নাই বোমা সাথে নাই তাহলে আমিও কোনটারই সমর্থন করে দিলাম প্রচ্ছন্ন যে হ তারা কাজগুলি করতেছে ছিলেন একসময় কাকারিদের জন্য সুযোগ হয়ে যাবে বলার যে দেখো তোমাদের নদী ভালো ছিল না সেই সন্ত্রাসী ছিল আর এটা কাকারিটা বলতেছ সালমান রশদি সে রেডিও কুলনে ভাষণ দেয় সে জার্মানি আছে সে কি বলছে একদিন বুঝতেছে যে কোরআনে মানে জাহাজ শিখায় না মানে কোরআনে সন্ত্রাস নাই স্থানে সন্ত্রাস নাই তাদের কথার চেয়ে বাস্তবে হক কথা বলতেছে সে বলছে খারাপ উদ্দেশ্যে কিন্তু সঠিক মর্মটা হচ্ছে তারা জাহাজ রেকি নাম দেয় সন্ত্রাস এখন যে বলতেছে কোরআন সন্ত্রাস শেখা দেয় মানে কি যা শিখায় কথাটা মিথ্যা না সত্য বক্তব্যের প্রকাশটা তার বেদবীমূলক হইছে। কিন্তু বাস্তবতায় নিরিখে কি তারটা সত্য হয় না আর যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখায় না শুধু বেদবি মূলক কথা হবে দেখে সন্ত্রাস কথাটা ব্যবহার করা যাবে না কিন্তু বাস্তবে সন্ত্রাস বলতে তারা যেটা বুঝাইতেছেন কোরআন কি এটা শিখায় না শিখায় না শিখায় এটা কোরআন এটা খরচ করছে শুধু শেখায় না কিন্তু আমরা ওদের এই মানে ইয়ের ভিতর খপ্পরের ভিতরে পড়ে গেছি আমরা সাধারণ মানুষ ওদেরকে এই খপ্তরের মধ্যে ফলায় রাখছি তারাও বুঝতেছে এটা মুজাহিদের বিরোধী মুসলমানে হন একটা দিনের ফরজের বিরুদ্ধে যদি কেউ থাকে মুসলমান থাকে কেন থাকে মুসলমান না থাকার জন্য শুধু স্পষ্ট মুখে বইলা কুবুরি অবলম্বন করা লাগে না ইকফার রুল হাইদিন জানওয়ার সাথে অনেক গুরু মেসান আনছেন যে কাজের দ্বারা কি হওয়া যায় তারা কি বলছিল যে আমরা আসলে এটা কুকুরের নিয়তে করিনিহ আমরা শুধু এমনি তামসা করতেছিলাম আমরা একটু আড্ডা দিতেছিলাম নাফুজুর কথার মধ্যে একটু মত হয়ে গেছি অবলম্বন করা তোমরা ইমানের পরে কি করেছো কুকুরের আসলে কাপের কানের দ্বারা হয়ে যায় শরীরতের একটা ফরজের বিরোধিতা করার দ্বারা সে ইস্তপ্ত কাপের হয়ে যায় হোসেন এহমদ বন্দুর রহমতাই মা আরেকের মধ্যে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 কাপের মুখে কালিমা উচ্চারণ করে না কিন্তু সে মুখে কি করে বলছেন বন্ধু বানানোর অর্থ এমন তাদের মধ্যে গণ্য হবে যে শিলা ইয়ারিফুল মুসলিম আবার ইয়ারিফি হুসলিম মুসলমানের সে মির আসতে হবে সে মারা গেলে তা আত্মীয় স্বাধীনতা তার কি পাবে না পাবে না এমন ভাবে কাপেরদের বন্ধু বানানো কাপের পুকুরিদের নতুন কি রকম কি বাজিলাম কেমন প্রকট ভাবে তাদের মধ্যে প্রকাশ পেতেছে যে কিছু বিষয়ের মধ্যে কাপের বে কি করতেছে মানতেছে সব বিষয় মানা জরুরি না কাপের হওয়ার দেওয়ার জন্য কিছু বিষয়ে মানলেই সে এই অবস্থায় পৌঁছে এই যে সাধারণ জনগণ বলে কিছু বিষয়ে ইসলামের বিষয়টা অবজ্ঞা করিয়া ঘৃণা করারা ইমান হারা হয়ে যেতেছে এটার দায়ী দায়িত্ব আসলে কারঘারে কাটতেছে তারা যে এইভাবে বেইমান হয়ে যেতেছে এটা আসলে তাদেরকে নকল শেখায় মুস্তাহ শেখায় আদাব শেখায় কিন্তু তাদের যে ইমান নষ্ট হয়ে যেতেছে এটা শেখাই না তাদেরই ভয়ে আমাদের দ্বারা দেখতেছে জেহাদ অনেক পরের জিনিস কিন্তু যারা করবে তাদের জন্য রাস্তাটা খোলা হয়ে যেত আমরা যদি বলতে বলে দিতাম যারা করবে তাদের জন্য বাধা হয়ে আছে যে আমরা সহি কথা বলি না যে জেহাদের কথা বলে মানুষের দলি নিতেই যে যদি নাকি যে বিষয়টা এমন হয় তো তাহলে অলাম বলে না কেন তারা তো আমাদেরকে কত নকরমেহ বলে যার না রাস্তা দেখায় এরা কি বলতো না এটা এটা ব্যাপক ভাবে মানুষের একটা দলিল যে তারা তো করে নাই তারা বলে হতো না সুতরাং কেহ কেউ যে বলে এটা এই যে এটা কিভাবে মানে এটা তাদের কিন্তু একটা মোটামুটি যদিও আল্লাহর কাছে উদর হিসাবে গ্রহণযোগ্য হবে না চূড়ান্ত করবে আল্লাহর জাসপর তাকে গিয়ে সে আটকে যাবে ভাবে কিন্তু তার জন্য বড় একটা দলিল রসদাল বলছেন যে আমি তোমাদেরকে আইনমাতুলি আইনমাতুল মধ্যে লিনের অন্তর্ভুক্ত না জানি কোন অবস্থায় আমরা অপে যাই এই আতঙ্কটা সাধারণত আমাদেরকে ধরে না আমাদের অবস্থা হইলো যাহা বলিব তাহা সত্য বলিব কবু মিথ্যা বলিব না তবে সব সত্য বলিব না অবস্থা দেখুন কত স্মৃতি যা বলিব সত্য বলিব না কি আমরা যদি মানুষদেরকে বিষয়টা সুযোগ পরিষ্কার করে রেখে তাহলেই কিন্তু দেখা যাইতো যে কাজ দাঁড়ায় গেছে কেন এটার উপর ধাক্কা হবে এতটুকু ধাক্কা যদি আমাদের সহ্য না হয় এবং ধাক্কার সাথে সাথে যে পরিমাণ ধাক্কা আসবে সেই পরিমাণ সাহায্যের পরে কি আছে সাহায্য কিসের সাথে সবরের সাথে সবার সাহায্য কিসের যখন সবর করবে ওরি সব রি দেশ বিপদ না আসবে কিছু সবর বিপদ তো আসবে ধাক্কা তো আসবে আর দুনিয়ার সময়টা কি সুখে কাটায় দেয়া যাওয়ার জন্য না দিনের জন্য এই বিপদটা যদি আমার উপর আসে এটাই আমার জীবনটা সফল ভাবে কাটলো জীবনের এই সময়টাই আমার সফলভাবে কাটলো যাহেরি অস্থিরতা দেখা গেল কিন্তু আল্লাহ আমি যেই সুখ সুবিধার অবস্থায় আছি আল্লাহকে অবস্থা আল্লাহান ইসলাম গরিবান এখন কি ইসলাম খুব শক্তিশালী অবস্থায় না অসহায়তার অবস্থায় ইসলাম যার রুহ সেই দেহটা কিভাবে শক্তিশালী থাকে আর কি থাকে যার রুহ হইল কি ইসলাম সে রুহটা হইল কি এখন দুর্বল দেহ কিভাবে এখন শক্তিশালী থাকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে সে অস্থির হওয়ার কথা সে ব্যাথা যন্ত্রণা কাতরানোর কথা কোথায় আমাদের কাতড়ানো একের পর এক আঘাত ইসলামের উপর তো চলতেছে মুসলমানের উপর আঘাত ইসলামের চেয়ে মুসলমানের দাম বেশি দাম কিন্তু মুসলমানের উপরে যখন আঘাত হয় কোরআনিকায়ষ্ট নির্দেশ কি মজদুম যখন চিৎকার করতে থাকে বা মানে কোনো কাতবো না কেন তোমরা তাদের জন্য করতে আমি সেখানে মুসলমান পর্যন্ত না ইসলামের উপর আঘাত চলতেছে না প্রকাশ্যে যখন না ফরমানি হয় প্রকাশ্যে না ফরমানি প্রতিহত করার ব্যাপারে আমাদের কি পরিমান আমাদের তৎপরতা চালু আছে যতটুকু সুবিধা ততটুকু কাজের জন্য আমরা আলহামদুলিল্লাহ আছি কিন্তু এই যে প্রকাশ্যে না ফরমানি হইতেছে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 সেই কারণটা দূর করতে হইলে ঝুঁকি আসবে আর এই ঝুঁকিটা বরণ করে নেওয়া সারা কোনো উন্নত অবস্থায় ছিল না স্বয়ং নিজস্ব সম্পদ ছিল তাদের সেইভাবেই এগুলি পরিচালিত প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠান ছিল কিন্তু সেইগুলি কালের গর্ভে দিনই হয়ে গেছে দিনী প্রতিষ্ঠানগুলি টিকে থাকা এটা জরুরি কিন্তু সহি কাপেরা আমাদেরকে ভয় দেখাবে যে তোমরা এই পথে গেলে তোমাদেরকে ধ্বংস করে দিবে ফালা তাও না সবক শাওনি আল্লাহ তালা বলছেন যে মানুষদেরকে ভয় পাইবে না ভয় পাও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 এখন আমরা ভাবতেছি যে আল্লাহ হুকুম পালন করতে গেলে আমাদের উপর বিভিন্ন বিপদ আসবে বিভিন্ন ধরনের অস্থিরতা আসবে বিভিন্ন ধরনের তাণ্ডব আসবে ধ্বংস আসবে আসলে এইগুলো গুলো আমরা যদি এই পথে না যাই তারপরে আসবে দুই দিন আগের পরে আল্লাহ পাখি স্পষ্ট বলছেন জানো না কাল তারা কাহা যাবে কাপেরা ধীরে ধীরে ধীরে ধীরে খিচাই খিচাই খেঁচায় খেঁচে খেঁচাই শেষ করে দেবে তো কিছুটা অবস্থান শক্তিশালী থাকতেই যদি তুমি সচেতন হয়ে যেত কাপেরা জানানো এটা জরুরি না ঘুরে যে তো সে সতর্ক হয়ে যাবে তার থেকে আমি গোপনটা আসবো নিরাপত্তার জন্য তার থেকে যতবার উল্টা বুঝ দিবো কিন্তু এই জন্য উল্টা বুঝতে কাজ চেয়ে দিবো আল্লাহ আসলে সতর্কতা হেজর আত্মরক্ষা বস্তু ধরো এবং আসলে ধরো এমন সতর্ক আমরা যে অস্ত্র ধরলামই না বুঝতে আল্লাহ তাহলে বলছে সতর্ক হো অস্ত্র ধরো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 এটা কার কাছে তা হইতেছে আল্লাহর কাছে না বন্ডার কাছে হলো এটা হইল শিকতনা হুওয়ালাও আলমদের সিপত ছিল মুনাফেকদের সাউনার না খাসিয়া তিল্লাহ আসাদা খাসিয়া মানুষদেরকে ভয় পায় আল্লাহর ভয়ের মত অতির বেশি ভয় এই পথে আমাদের বাধা কোনটা আল্লাহর শরীয়তে নাই এটা না মানুষদের ভয় আর মানুষদের ভয়ের কারণে বলছে রাস্তা ছেড়ে দিতে না তাদের থেকে যথাসম্ভব ভাই চা ধরে করে ফেলতে সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে আমরা দিয়েছি সেরে আরও আমরা রাস্তাঘাটে যেন কি করে ফেললাম আবার বন্ধ করে ফেললাম অংশ ছিলেন আমলের মাধ্যমে সাহবাহিক আমলটাই ছিল কি হাত আর এই আমলের সাথে সংশ্লিষ্ট বাকি সবগুলো আমল তারা হাঁকে কি মানাই আমাদের মাদ্রাসা আছে হুলস হাঁকে কি মানাইনি খানকা আছে ফুলস হাঁকে কি মানাই নেই কথাটা বেশি করা হয়ে যায় কিন্তু আমি হাঁকি বাদ আছে হাকে হচ্ছিলেন রহস্যের কে হিলেন মুক্তি কে হকা ছিলেন কারী কে হচ্ছিলেন হাবেস কে হকা হচ্ছিলেন কিন্তু সবার মধ্যে দেহাত ছিল এবং দেহাদের কাজটা সর্বোচ্চ গুরুত্বের সাথে পরিপূর্ণ আদায় হচ্ছে আমি মারবতানি সেখানে খাইল করুনের মধ্যে এক দুইবার আক্রমণ ছিল না বছরের তিনশো দিনের পঁয়ষট্টি দিনে আক্রমণ করতেছে আর পঁয়ষট্টি দিন শুধু কিছু মানুষ আক্রমণ করতেছে না সব মানুষে খেলতে দেন না সব মানুষের সবাই না সামান্য কিছু অন্যান্য কাজের জরুরি পরিমানে ব্যস্ত আছে কিন্তু স্বাভাবিক ভাবে সবাই কোথায় জেহাদের মাঠে না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি মন্দিরে থাকেন মাঝে মন্দির বাড়িতে আসেন চার নষ্ট পরে কমপক্ষে কেউ কয় তিরিশ বছর কাটায় আসে মাঠে খাই করুণের মধ্যে যে আমলটা এত ব্যাপক হারে চালু এই আমলটা কি ঘাইরে মার জুখ কোন অশ্রেষ্ঠ কম আমার কিন্তু আজ আমাদের হালত কি হয়ে গেছে এই হাইরুল করুণের মধ্যে সাহাবাহি কেরামের মতো এই উন্নত ফরদদের দ্বারা গৃহীত কাজ দাঁড় এটা কি হয়ে গেছে কম দামি হয়ে গেছে এর অর্থ হইল শাহাবাঈ কমের সময় শাহাবাঈ কমের যান সাহাবাই কালামের মাল সাহাবাই কালামের মেধা এইগুলো এত মূল্যবান ছিল না আমাদের এইগুলি যত মূল্যবান কেন কারণ তারা এটা জাহাজের মধ্যে কাটানোর দ্বারা ব্যয় করার দ্বারা তারা নিজেদের জীবনটাকে মনে করছে সফল হয়েছে লাভবান না। আমরা এখানে ব্যয় হওয়ার দ্বারা মনে করি আমি লসে পেরে গেছি আমার গুরুত্বপূর্ণ কাজ বাস্তু একা জায়গা আমি কেড়ে গেছি খাসারে পেরে গেছি তাইলে একই দামে দুটা জিনিস বিক্রি হইলো এটাও জাহাজে বিক্রি হলো সেটাও জাহাজে বিক্রি হলো এই লোকে নিজের জেহাদে বিক্রি করি সেটা বলতেছে আমি সফল হয়েছি আর ওই লোকে বলতেছে যে আমি কম দাম পাইছি তাহলে ওই লোকের জিনিসটার দাম আরো বেশি ছিল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 জীবনের দাম স্বাভাবিক আমাদের দ্বারা যেন আমরা এটাই বোঝাইতেছি যে এটা একটা অহেতুক কাজ পাগলানি কাজ একটা অথচ আমরা দিনটা রে উদ্ধার করবেন দুর্বাস থেকে এই ব্যবস্থা এত দেশের চিকিৎসা বলছেন এটাই আমার মহব্বতের পরিচয় এখন জন্য তারা কি পরিমাণে কি পরিমান হইতেছে সারা পৃথিবীতে কি পরিমান নির্যাতন হইতেছে রং এক একটা এক এক জায়গার সুরত এক একটা কিন্তু দেহাতো কি একটা এক জায়গায় সবাই অস্থির হবে কোথায় আমাদের শত্রু ছিল কোথায় আমরা ওদেরকে বন্ধু বানায় চলা ইসলামের রীতি বানা গেল শান্তির ধর্ম এমন একটা হালত যেন আমাদের উপর এসে গেছে যত আল্লাহ না গুলি কাপের মারত গুলি বন্ধু বানায় চলা যায় তত যেন হেকমতের আমরা চলে আসলাম এর নাম হেকমত নবীরা পারলেন না ওদের মা নাকি হুকুম আছে ওগুলো ওনাদের হয়ে আসছে আমাদের পর্যন্ত সেই আলোকে ওনাদের একটা আমল ছিল যা দিল হমদ ছিল তাদের সময়ে সেই অনুযায়ী তার আমল করে গেছে আসলে এখনো কাজ সম্ভব হ্যাঁ একটা কঠিন তারা তোমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া ক্ষতি করতে পারবে আহাদুন রসুল বলছেন সাল্লাস্লাম যে আল্লাহর দিনের জন্য আমাদের যেই পরিমাণ ইজা পৌঁছানো হয়েছে আর কাউকে এই পরিমাণ হয় না তো ই এখানে পাওয়া এটা কিনা ব্যর্থতা না এটা হলো নবরতের মিশন সফলতা সবচেয়ে বেশি কামিয়াবি এটা আর এইবার ভয়ে জ্বর তো বোঝাইতে পারবে না বড়জুর আল্লাহ হকুমে আসলে কি আসবে আমার কষ্ট আসবে কষ্টের ভয়ে হুকুম সারিয়ে দিচ্ছে না কষ্ট কি করে বলতে পারবেন যত বড় কষ্ট আসবে নারী ইব্রাহিমের মতো তত বড় এটার একটা কি আসবে ক্লিক কে আসবে মানুষে দেখবে যে আসলে সে কষ্টের মধ্যে পড়ে গেছে ভাস্তব সে কষ্ট করবে না যদি পড়তো তাহলে সারা পৃথিবীতে চলতো না এখন যেখানে আমেরিকা আক্রমণ করেছে সাতচল্লিশটা রাষ্ট্র সহ আফগানিস্তানে কি ছিল তাদের কি করছেন। সারা পৃথিবীর আতঙ্কের বিষয় মনে হয়েছে তু হি বুহি আদু আল্লাহ কাদের ভয় পায় এখন আল্লাহর এই কাদের দ্বারা দেখে শুধু তারা টিকে না তেরো বছর সারা পৃথিবীর মধ্যে এখন গেছে তাদের এই আমলটা ধীরে ধীরে মুসলমান রাগাইয়াছে এক সময় না এক সময় তো মা দিয়ে আসতে মাস টা কমপক্ষে হবে না কিন্তু আসার পরে কি হঠাৎ হট করে হয়ে যাবে না আগের এই সমস্ত চেষ্টাগুলি সেটার জন্য কাজে মানে কারণ হিসেবে গিয়ে গণ্য হবে একটা বিল্ডিং একশো কালো আপনি বানাইছেন একটা পুকুর ছিল জায়গাটা পড়ছে সেটা কি মূল্যায়ন হবে না বরং কোরআন শিখতে স্পষ্ট বক্তব্য হলো যে এই নিচে যে পড়ছে তার মূল্যটা কি বেশি মক্কা বীজের আগে যারা এই কাজে হয়েছে পরে যারা জড়িত হয়েছে কাজের দাম বেশি অথচ পরের বালাদের দ্বারা জহেরি ফল বেশি এখন হালতটা হয়েছে আমাদের এখানে দাঁড়ায় নেই যেহেতু আমরা অবলম্বন করিনি একটা ভুলিল কি আমাদের দেশে যারাই কিছু কাজের চেষ্টা করছে ওরা ওনাদের থেকে আন্তর্জাতিকভাবে যে কাজের রূপরেখা কাজের যে নকশা এটা কেউই ভালো করে নেই এটা বাস্তবতা একেবারে এটা বড় কথা না কোনো পাশাপ্য ছাড়া এক একটা দেশে দাঁড়িয়ে দিতেছে কাজ শহিমান হাজে অলম্বন করেন তারা এটা আমাদের দেশে দাঁড়ায় আমাদের দেশের সিংহ ভাব এই সহি কিছু মানুষ তৎপরতার সাথে শেষ বল ওনাদের সহি মানুষটা কে আমার শত্রু কে বন্ধু এই বিষয়টা শেখ হাইমানির একটা স্পষ্ট বক্তব্য আছে মানহাজ প্রকাশ করে দিচ্ছেন আমাদের সবার জন্য যে কে শত্রু কে বন্ধু এক নম্বর শূন্য হলো আমেরিকা এবং কি ইসরায়েল ওরা যতদিন শক্তিশালী থাকবে সেরা কথা কেমন হবে না কারণ ওরা শক্তি কোন ফিৎনাম কোন দিন উকুল্ল হল দিন প্রতিষ্ঠা হইতে বাধাটা কি করতে হবে দূর করতে হবে তবে স্বীকার করে আল্লাহা ইল্লাহ আগে গুল্লাহ করা এরপরে আল্লাহ করা প্রতিষ্ঠা করা গাহুল্লাহ আমরা আল্লাহ বিশ্বের আপনার স্বীকার করতে এটা হবে না আচ্ছা একটা শেয়ার করে কোন ইয়া জানি আল্লাহ দি রাজি রাহে নারাজ না হো শৈতানাহে রহমান আমাদের হালতটা যেন হয়ে গেছে যে সবাই রেখে করবো না এটা কি দিন হ্যাঁ এক বেজার করতেই হবে এক পক্ষ শত্রু আর এক পক্ষ আমার বন্ধু হবে কিন্তু এটা ঘোলায় যে শত্রু হওয়ার কথা এর সাথে মিল দিতেছি আর যে যার জন্য আমার জীবন করে দরকার ছোট ছোট কারণ দিয়া যার জন্য আমার জীবন দেওয়া হরজ হয়ে গেছে গা শুধু সে মুসলমান এই কারণেও নাকা জাসদিন ওয়েদিন আল আর বিজিও নাকা আল আজমিও নাকা ওয়াহিদিন আল আনসার ও কাজ আল মহাজিরও নাকা ওয়াহিদিন এমন বলছে শুধু মুসলমান হওয়ার কারণে ওয়াহিদিন সে আমলি হোক আর বদ আমলি হোক তার জন্য আমার জীবন মাল আল মুখির যে হালতের সবাই নিয়ে বের হয়ে গেছে এই হালতটা সৃষ্টি হয় এটার নাম কি নফির নাকি নামাজের রক্ত হইলে নামাজ ফরজ কেউ দেখা না দেখান দেহলে কি প্লাস আজানের জবাব দিবে এখন হালতে দেবো আমির শর্ত না কিন্তু কাজ করার সময় যাদেরকে পাবে ঐক্য হয়ে যাওয়া জরুরি তুই কাজ করে না লাখা একা হইলো তার উপর খরচ হয়ে গেছে একার জন্য কোন জরুরত আর প্রথম জরুরত দ্বিতীয় নম্বর নফস তৃতীয় নম্বরে আওলা তৃতীয় নম্বরে এই জোর চতুর্থ নম্বরে মাল পঞ্চম নম্বরে মাল পঞ্চম নম্বরটার জন্য মারামারি করতে করতে মেরা গেলে শহীদ হয়ে যায় দিনের উপর আঘাত হইলে মানুষের ক্ষেত্রে সার দেওয়ার অবকাশ ছিল দিনের পর আঘাত ক্ষেত্রে সার দেওয়ার অবকাশই নেই সেখানে কি মারামারি করতে করতে মনিস হবে না অবশ্যই দেফাইয়ের ক্ষেত্রে এইগুলি নেই আবু আল্লাহ এক কাপের হত্যা করে ফেলছে না পরে গিয়ে আক্রমণ করতেছিলেন না যথারীতি কোথায় ওনার আমির অথচ আমির আছে সে আমির অনুমতি দিয়ে দিছে নিজের যান বাঁচাবো দেফাইটা আমিরে শর্ত নেই স্পষ্ট এটা কোন কিতাবের কিতাবের মধ্যে এটা নাই যে দেখাতে কি প্রয়োজন আছে আমির প্রয়োজন আছে হ্যাঁ এখন যখন দেখা করতে শুরু করে দিল তখন সে দেখা করতে যাইতেছে এখন দেখাটা আরেকজনও করতে যাইতেছে দুইজনে মিললে করলে কি শক্তিশালী বেশি হবে না শত্রু তাড়াতাড়ি ঘায়াল হবে না করাটা ফরজ সুতরাং মিলাটা এখানে ফরজ হয়ে গেছে এখানে তার সাথে দ্বন্দ্ব রাখার কিন্তু আমার যাওয়ার ক্ষেত্রে ফরজ না কি আরেকজনের পাওয়া কিন্তু যখন পেয়ে ফেলছি তখন মিলে দেওয়া কি ফরজ এখানে নেতৃত্বের লোভের কারণে ভাগ হয়ে থাকা এটা হইতে পারে যদি নাকি আমির বা কোনটা হয়ে দিয়ে কিমন কোনো ক্ষেত্রে এমন হয় যে একসাথে মিললে শত্রু সবাইরে রে একটা দলের সব দিকে ফেলবে ধরে ফেলবে সেই ক্ষেত্রে নিজেরা কি থাকতে শুধু পরিচয় বিচ্ছিন্ন থাকতে পারে সেটা ভিন্ন দিনের আলাদা নিজেদের মধ্যে বন্ধ রাখা নিজেদের নেতৃত্বের কারণে আফগানিস্তানের যুদ্ধ করেছে আরব মুজাহিদরা আর কারাঙ্গেখ আবদুল্লাহ শাফিউল মাজামী মজাহা জাহরি বর্তমান তিনি স্পষ্ট না কি এবং তালেবান হলো পাক্কা হানাফি বলেন যেখানে জাহাদরা চালু আছে আফগানিস্তানের জাহাদের ব্যাপার কারো কোনো কালাম আছে সেখানে তাদের এই বিভিন্ন গ্রুপ হওয়ার এই নিয়ে কোন দ্বন্দ্ব আছে চুল পরিমানি হাম্বলি সাবেদ করতে চাইছে সবার উপর উনি কি মালিকি ডে সবাই উপর চাফাই দিতে চাইছে এই মিশন নিয়ে চুল কাজ করছে তারা না মূল শত্রু যেটা সেটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এটা হলো আন্তর্জাতিক ভাবে মান হাজ এটাই সহি আপনারা কতটুকু এটাতে মানে কোন দৃষ্টিতে গ্রহণ করেন জানিনা মান হাজির আমাদের দেশের মুজাহিদদের মধ্যে বিশেষ করে যত ফাটল দ্বারা রাখা যায় বিভিন্ন ইস্যু দিয়ে কিন্তু যারা সহি এরা এই ফাটলে কি করে না এর দ্বারা বিষয়টাকে সারতেছে না যেই মহিলার বাচ্চা এই মহিলাকে কাটতেরা রাখিছে ঘটনা আসছে বোখারিতে আসছে ঘটনা কি ছিল না বাচ্চা ছিল সে চুপচাপের আহম ফরজ মনে করতে হচ্ছে অন্য কোন একটা লাভ কি করতেছে না ফিরে রাখতেছে না আর ফিরে রাখতেছে আসলে সে এটাতে সে মা হয় নাই বা সে নিজের আপন মনে করেন সে নিজের হাহে সাপ নিয়ে এটাই বলতে হবে ঘোরা এই বিষয়গুলি এক্ষেত্রে চলতেছে এই অনুভূতিটা যদি অলামায় থাকতো শেখ হিবাক নিয়ে সময় ব্যয় করা কে তারা গুনা মনে করতো একের উনায় করাতে হবো জামাই না দিনীয়তের যে আক্রমণ ইসলামের উপর চলতেছে উনি সেই সময় বলে গেছেন আর সেই তুলনায় এখন কি পরিমান আঘাতটা চলতেছে রাজিনেদের স্পষ্ট হলাফাক দেখায় দিয়েছেন মিশরের এই আ দিয়া যে এই গণতান্ত্রিক ভাবে গিয়ে কি হয় নাই সফল হয়নি এবং এক বছর ক্ষমতায় থাকা অবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে একটা হুকুম আমি লঙ্ঘন করিনি এটা বলতে পারে সে আমার নিয়ত ছিল ভবিষ্যতে তোমার একটা হুকুমা লঙ্ঘন হবে না কিন্তু বর্তমানে একটা হুকুমা ছাড়া নাই এটা বলতে পারবে সে তালেবানরা এই কথা বলতে পারবে না যে একটা হুকুমা ছাড়ি নেই আমরা তোমার এই দুইটা নিজে ইসলামের একটা হুকুমের যত বড় মুসলে হতে হোক একটা কিছু না কিছু সার করতে হবে দিতেই হবে ইসলামের বিপক্ষে যাইতেই হবে এই অধিকারটা কে দিল আপনাকে এই জন্য এই চিন্তাগুলো আমাদেরকে বৃত্তান্ত রাখতেছে যে এইভাবে হয়ে যাবে এইভাবে হয়ে যাবে আরে নামাজের রক্ত উজু নাই পানি তালাশ করা কি পানি খোঁজ করা সময় ব্যয় হয়ে গেল নামাজ পড়লো না তার কি ফরজ আই হবে জিম্মদারি সাথে হবে আমাদের অনেকটা হালত এমন হয়ে গেছে যে আমি তো টিউবওয়েল বসাতেছি আমি তো করতেছি এখন কি করে নিয়োগ রসুল কি করছে সাহায্য কেন কি করছে আটকে দিয়েছি বলছে না মোদিনে গিয়ে তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই ওখানে গিয়া লো আবার প্রস্তুতি নিয়ে আসছিল না তাদের ছিল না আরো কিছু লোক বলছিল না সেগুলি আনতে মেধে ফেলাইছে এটা ষষ্ঠ হিজির ঘটনা চলে দেবে একটা আর পঞ্চম হিজুরিতে শহীদ হয়তো আজ হয়েছে পনেরো হিজড়িতে পঞ্চম হিজড়িতে এক বছর আগে আরবরা মোদিনায় ঘা উঠিতে আর সেই জায়গায় মোদিনা মক্কার কুলের মধ্যে যখন আসছে এখন তাদেরকে শেষ করে দেওয়াটা কত সহজে আল্লাহাক রেখে আল্লাহ কারণ আল্লাহাক তাদের এই অবস্থানের উপর সন্তোষ প্রকাশ করছেন আলিমামা ফি কুলুবি তাদের দিল দেওয়ার জন্য সত্যিকার অর্থে শুধু মুখের জমা খরচ না এটা আল্লাহাকটি দিয়ে দিয়েছেন ফালিমামা ফি কুলুবি তোমার হাতে দিয়ে তারা শাস্তি দিবেন ওর শাস্তি বা তুমি যেটা রাখতো সেটা তো শুধু একটা চেষ্টা এই চেষ্টাটা ফলপ্রসূ হবেই না যদি তুমি ওই জাহাজ দুবাই ফেলতেছে এখন জাহাজে ছিদ্র বন্ধ করা এখানে যাত্রী সাঁতার শিখাইলেও কোনো কামাইবা এখানে খানা খাওয়াইলেও কোনো কমাইবে না এখন তুমি বন্ধ করো যদিও বন্ধ করাটা কঠিন কষ্ট কারণ সত্তর ছিদ্র যারা করতেছে এরা কিন্তু কাজ এখন ইটার মধ্যে দেখ হাত গোটায় তুমি অন্য কাজ করবা তাহলে তুমি বিপদে পড়া বিপদে ফেলাই না যাদেরকেই তুমি অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখছো এটার মধ্যে থেকে দূরে সরায় তুমি যার কারণে বিভ্রান্ত হয়ে যাইতেছে জামাতে সামনে আমরা বিরোধিতা করি তাদের ভ্রান্তি বয়স করি কিন্তু যাইবে করি ইসলাম গালেব করা দিন প্রতিষ্ঠা এটা কি না কিন্তু তরিকার না দেখায় শুধু বিরোধিতা করলে যাদের শেষ পর্যন্ত আমি তো এমন মরবো সেমন মরবো খাইয়ে খাইয়ে মরতাছে বিশুদ্ধ খাবারটা তারা দিতেছে আসলে ওরা যে গুমরা হইতেছে বিভিন্ন বিভ্রান্ত হইতেছে এটার দোষটা যারা সঠিক খাবারটা জানে দিতেছে আমি চেষ্টা করলে এদেরকে রাস্তায় উঠাই দিতে পারতাম এই পথে সামিল রাখো পথ এটা আল্লাহ চালু আল্লাহ তালা কোন অসম্ভব কাজের কি নির্দেশ দেন না এখন এই পথের সাথে আমাদের জড়িত হওয়া আন্তর্জাতিক কাজটা হইল সবচেয়ে প্রধান শত্রু দ্বিতীয় নম্বর সূত্র হইল ওদের সহযোগী স্থানীয়দের মূর্তা সরকার বলিয়াছে আন্তর্জাতিক বেমুদাহ মানা দিল যে ওই শত্রুটারে মূল সূত্রটারে ঘায়াল করার জন্য যা যা প্রয়োজন এই কাজটার সাথে তোমরা সরাসরি জড়িত এরপরে স্থানীয় সরকার গুলো যদি তোমাদেরকে সেই কাজে বার্তা দেয় যেখানে তুমি বাড়তে পারতেছা অগত্তা তার সাথে সেই বাধা সরানোর জন্য তার সাথে তুমি কি এখন নগদী তার সাথে জড়ানো কিনে প্রয়োজন নেই কিন্তু যেখানে ওই ওদের সাথে লড়া যাই বাদ দিয়ে সেখানেছে যেমন আফগানিস্তান কারের বিরুদ্ধে ইরাকে বিরুদ্ধে আমেকের উপরে আক্রমণ করতে যাচ্ছে সামনে এসে আর এখানেও যদি আমাদের ওরা দাঁড়া যায় ওইভাবে তাহলে তাদের বিরুদ্ধে কি থাকবে হোক না মূল মান হচ্ছে কোনটা এরপরে এখানে সাধারণ জনগণের ব্যাপারে মান হাজির দেওয়া হয়েছে ওনাদের অসুবিধা হয় জনগণ দিগড়াই যায় এমন কব কাজ সম্পাদন না করো আবদুল্লাহ রহমতুল্লাহ এই কাজটা কোথাও ধারণের জন্য একটা মান হাজিরা গেছে প্রথম হলো হিজরত দ্বিতীয় নম্বর হইলো তৃতীয় নম্বর হইল রিভার চতুর্থ নম্বর কেতাল রিবারটার কথাই বললেন রিভার ধরনের গোপন ভাবে কিছু কিছু আক্রমণ যেন উরা ভীত হয়ে যায় আর যাবে। কিছু মরবে ওদের মরলেই জমিন উর্বর হবে ওরা মরবে জমিন উর্বর হবে মুসলমান শহীদ হবে জমিনে মেদিনী বীজ হবে বা গাছ জ্বালা যাবে ইসলামের এইভাবেই হয়েছে মদিনা তো শুরু হয়েছে এইভাবে সময় শু হবে আর দু একটা যদিও দেখা যায় শাস্তি দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন হালতটা এমন পর্যায়ে পেঁচে গেছে দূর হবে আতঙ্কগ্রস্ত হয়ে যায় শাস্তি দিলে আমাকেও তারপর কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কিন্তু আমাদের দেশে একাধারে নির্বিঘ্ন নুরেন করে তারাই শাস্তি দেওয়া দিতে কোন বিপদাইতেছে তারা কিন্তু ওখানে বিপদে লাগতেছে একটা সামঞ্জস্যতা আছে আল্লাহ শত্রুরা মধ্যে একটা ভয় আছে আতঙ্ক আছে কিন্তু এখানে আমাদের আল্লাহ শত্রুরা একের সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ বিশঙ্ক সম্পূর্ণ একা তারা গৌরবের অবস্থায় আছে যা ইচ্ছে তা করতে পারতেছে এই জন্য এত সাহস হয়েছে সারা পৃথিবীর কোন ভাষায় কোন ব্যক্তির দ্বারা জগন ছিল না আমরা এমন ঘুমানি ঘুমিয়েছি যার এই ভোগান্তিটা আমাদের আসছে আমাদের উপর আমাদের সুখ শান্তি সব ঠিক এসেছে কিন্তু রসের উপর এই ধরনের হয়ে গেল চলে গেল এরপর আমরা এখনো সেটা আমাদের রক্ত এখন গরম হইতেছে না এরপরে আর কিসের মধ্যে গরম করবে এই জন্য মান্দার সঙ্গে মজবুত করলাম আমরা আমাদের সবকিছু মজবুত করলাম মসজিদ মজবুত করলাম কোরআন মজবুত করলাম হাদিস মজবুত করলাম ইনশাল্লাহ আর এটার দুর্বল হলে সবটাই দুর্বল হবে মাথার খুলি যদি চিট না থাকে মাথার মগজে কাজ করতে পারবে না যদিও মেইন মগজই। কিন্তু খুলি এটা হেফাজতকারী এটা হইল হেফাজতকারী দফা কিন্তু এই দফাটার জন্য দেখেন রসুরের জীবন বের হয়ে গেছে মাক সুদারকার সুদের কোন এখানে প্রশ্ন নাই রসুর যেটা জরুরত সেটা হইলো এখানে আল্লাহ পাখির হুকুম এটা পালন করার দ্বারা আল্লাহ নয় করতে হবে যেটার দরকার এখন রসুর সারা জীবন কাটায় জানে এই পথে এটা কি আবার জীবন কাটাই মকসুদাটা আমার লেগে থাকে বিষয়টা এবং এটা তো ফুকায়তের ভাগ করছে যেটা বাহ্যিকভাবে দেখতে দেখা যারা সেটাও কি এবার এই ভাগ করছে এবার তো এটা কি গুরুত্বহীন এই কথা বোঝারের জন্য নজুদিল্লা রসুল পারেন গাড়ি মকসুদার জন্য সারা জীবন কাটাই সেই ফুকায়তেন ওই ভাগ দারে আমরা এটা পালাইছি আমাদের পিছনে সে কাজের মধ্যে আমরা তো মকসুদা নিয়ে পেরে আছি গাড়ি মকসুদার কি সরিক হওয়া এটা জরুরি যেহেতু হক কাপ এটা কেতালের এটার সাথে জরুরি হওয়া আমাদের জরুরি আল্লাহ তালা আমাদেরকে কাপ্ত করে দিন মাঠে যেন এই বিজয় মিছিলের সাথে আমরা শরীর পারি যেখানে হুসেন আসেন আসেন আসেন এরপরে রসুল সালিস আর তিতাল যতদিন ছিল ততদিন দিনের উন্নত অবস্থা ছিল ধীরে ধীরে সুত অবস্থা এসে গেছে মাহদি আল্লাহ ইসলাম ধরবেন আর মুসলিম দেখেন ওই আল্লাহ থেকে নিয়ে চালেচা পর্যন্ত কেয়ামত পর্যন্ত জিনিসটা চালু আছে সেই কাপ কত বড় বিশাল মহানা এটাই হলো সাওয়াদে আজমটা সাধে আজম মানে সাধে আকসার না এটা আমরা ভুল বলি ইতালীয় সাবাদ আল আজম যে বড় জামাতের অসহ এটাই সে বড় জামাতে আল্লাহ থেকে শুরু হয়ে এই চালেচা পর্যন্ত আছে। সংখ্যা কোনটা বেশি এটা না মুসলমানদের মধ্যে বেনামাদির সংখ্যা বেশি নামাজের সংখ্যা কম এই জন্য কি আমি বেনামাদ দলের অন্তর্গত হয়ে যাবো নজিবুল্লাহ সা আহ ইমা সুদরা যদি রশিদ বিচ্ছিন্ন থাকে তাহলে নিরানব্বই জন সাহায্য এবং বিচ্ছিন্ন এবং ফিরকা আর একজনের লুকুকি জামাত কোথায় আছে আল্লাহর হকুম আছে আর ওরা আল্লাহর হুকুম থেকে বিচ্যুত এটা সংখ্যা দিক দিয়া না এটা হইলো এই সরিয়তের এই দলিল দিয়া আর সরিয়তের দলিল কাস না। এখানে আকরি বলো হারস্তা আখ না আকসারের ব্যাপারে খাইছিল এটা তিন জমানার পরে সরাসরি হোক আকসারের মিথ্যা আকসার হোক মিথ্যার মধ্যে তুই ওখানে আবার সাওয়া দেয় কি করিয়া জমানে আল্লাহ কান্না হুম ফিল দেবান বানাইলে নামাজের তার প্রতিষ্ঠা করবে যদি ইসলামী শাসন থাকতো আমাদের মধ্যে একটা বেনামাজি থাকার অবকাশ ছিল কম পক্ষে বন্দি থাকবে হত্যা করে দিকে কিন্তু হানাভিমাজ বন্দি থাকবে সমাজের বেমাজি ঘুরতে পারবে না সমাজের সাথে ক্যান্সার ছাড়াবে নামাজের এই প্রতিষ্ঠানটা নামাজি বানানটা তো নির্ভর করে এটার উপর